हो मुमरा भाई भाई शाशत शांति चिर सफलता फिर पे हिंसा विद्वेश भूले गए सकले होते हमें हो मुमिन भाई भाई प्रकृत शत्रु के बंधु के मित्र के सठी भावे दाओ, दाओ प्रकृत के मित्र के सठी भावे जेने लाओ बोझ किंबाई बोझ तुम्हारा आपूस झगड़ा झाटी छेड़े दाओ प्रकृत शत्रु के बंधु के मित्र चेखे के सठी भावे जेने लाओ দাও সবাই শাশ্বত শান্তি চির সফলতা ধরাই যদি ফিরে পেতে চাই হিংসা বিশ্ব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 يجاهدون فِي سبيل الله وَلَا يخافون لوم تنائم ذلك فضل الله يؤديه من يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم أخرجوا اليهود والنصارى من جزيرة العرب أو كما قال عليه الصلاة والسلام চন্ডীগের ব্যাপারীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুসলিম জাতির দিক নির্দেশনামূলক অনুষ্ঠান ইসলামী মহাসম্মেলনে মহতারাম সভাপতি হজরতুলামাইকার এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা সর্বপ্রথম আমরা আল্লাহ জালালুহু দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু আমাদেরকে বর্তমান দুনিয়ার ফেতনা ফাসাদের সময়ে ইমান ও ইসলামের উপরে অটল থেকে ইমান ও ইসলামের উপরে জীবন জীবনযাপন করার জন্যে পুরান ও সুন্নার দিক নির্দেশনামূলক অনুষ্ঠান ইসলামী সম্মেলনে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তর থেকে সুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে করিমের सुरए मायदार चुवान्न नम्बर आयाते करीम आ तेलवत कर आयात के सामने रेखे कुरान सुनार आलू के अल्प समय मध्य तफसर किस आलोचना करार चेष्टा करब सुर आने करीमर छयड़ार षोलो नम्बर पिष्ठा थी आयात आलाव कर आयातर शुरू थे शेष पर्त अल्लाह बकरबुरा खूब प्रयोजन कयकटी कथा के, के, के बोल এর মধ্যে এই আয়াত পর্যন্ত শুরু থেকে এই আয়াত পর্যন্ত প্রায় তিন থেকে চারখানা আয়াতের মধ্যে আল্লাহ ফা করব্বুল আলমিন খুব গুরুত্বের সাথে দুইটা জিনিস আলোচনা করছেন প্রথম দিকে আলোচনা করছেন মুসলমানদের দুশ্মন কারা মুসলমানদের দুশ্মন কারা আমাদের দুশ্মন কারা এটা আল্লাহা করব্বুল আলমিন কোরআনে করিমের এই আয়াতগুলোর মধ্যে পরিচয় করিয়ে দিয়েছেন এরপরে যে আয়াত আমি তেল করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ ফর্বরমিন আমাদেরকে সুসংবাদ দিতেছেন স্বভাবতই বুঝে আসে দুঃমন যদি থাকে তাহলে দুশ্মনরা দুশ্মনী করে এখন দুশ্মনরা দুশ্মনী করার পর সমস্ত দুশ্মনরা মুসলমানদের বিরুদ্ধে দুশ্মনী করে কি মুসলমানদেরকে একদম খতম করে দিবে শেষ করে দিবে নাকি মুসলমানদের কি পরিণাম কি হবে শেষ পরিণাম কি হবে মুসলমানদের দুশ্মনদের দুশ্মনির ফলে মুসলমানদের অবস্থা কি হবে ইসলাম দুনিয়াতে থাকবে না দুনিয়া থেকে চলে যাবে ইসলামের শিকর দুনিয়াতে মজবুত থাকবে না শিকরকে উপরে ফেলা হবে মুসলমান দুনিয়াতে চিরস্থায়ী কে পর্যন্ত থাকবে নাকি মুসলমানদের দুশ্মনেরা মুসলমানদেরকে একদম দুনিয়া থেকে খতম করে দিবে এই ব্যাপারে আল্লাহ বাক রব্ব আলমিন আমার আলোচ্য আয়াতের মধ্যে আলোচনা করছেন আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে এই দুইটা বিষয়কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব এক নম্বর হলো আমাদের কারা। মুসলমানের শত্রুকারা দুই নম্বর হলো শত্রুদের শত্রুতার ফলে আমাদের ভবিষ্যৎ কী হ্যাঁ আমার প্রিয় ভাইরা আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝা দরকার কারণ শত্রুকে যদি কেউ বন্ধু মনে করে শত্রুকে যদি কেউ না চিনে শত্রুকে যদি কেউ বন্ধু মনে করা শুরু করে তাহলে বন্ধুর সাথে বন্ধুকে সুর আচরণ করতে গিয়ে যখন বন্ধুর সাথে বন্ধুর মোয়া নাকা হবে তখন ওই শত্রু বন্ধু বেশি শত্রুটা তার প্লেটের মধ্যে করবে। ঠিক না আপনারা যদি না যদি আমরা বন্ধু মনে করতে শুরু করি বন্ধু আমাদেরকে দাওয়াত করবে আমরা বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাবো এই দাওয়াতের খানার মধ্যে বিষ মিশ্রণ করা হয় বুঝেন নেই হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা ব্যক্তিগত শত্রুতা নিয়ে কথা নয় দের সম্পর্কে মুমিনদের সাথে পারস্পরিক সম্পর্ক হলো ভাই ভাইয়ের সম্পর্ক হা হবে হবেঝা হবে বিবাদ হবে কিন্তু পারস্পরিক ঝগড়া বিবাদ মনোমালিন্যের কারণে একজন মুসলমান কোরআনে করিমের অসংখ্য জায়গায় আমাদেরকে আলোচনা করছেন আমাদের জন্যে যেন দুশ্মনদেরকে আমরা চিনি দু সম্পর্কে আমাদের ধারণা থাকে দুঃমনদের সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে আমরা যদি দুঃশ্মনকে চিনতে পারি যে সে আমাদের দুশ্মন তাহলে আমরাও সতর্ক থাকতে পারব আর যদি হিসাবে না চিনি তাহলে আমরা সতর্ক থাকতে পারব না তখন দেখা যাবে উপর আগ্রাসী হামলা চালানো আমার প্রিয় ভাইরা এই জন্যে কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ বাকুল আমাদের দুঃমনদের সম্পর্কে আলোচনা করেছেন সমস্ত আলোচনাগুলোকে যদি একসাথে করা হয় তাহলে দেখা যায় মুসলমানদের মৌলিক শত্রু তিন প্রকার মুসলমানদের মৌলিক শত্রু কয় প্রকার তিন প্রকার এক প্রকার শত্রু হইল শয়তান আরেক প্রকার শত্রু হলো মানুষের মধ্যে অমুসলিম এর মধ্যে দুই ভাগ এক ভাগ হইল মানুষের মধ্যে শত্রু তিন প্রকার এক প্রকার হইল মুসরেফ দুই প্রকার হলো আহালি কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টান তৃতীয় নম্বর হলো মুসলিম বেশি অমুসলিম তথা মুনাফিব কোরআনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বিভিন্ন পৃষ্ঠায় ব্যাপকভাবে আল্লাহ মানুষের মধ্যে তিন শ্রেণীর এবং প্রথম শ্রেণীর দুঃশ্মন হল শয়তান মুখ এই চার শ্রেণীর দুঃশ্মনের বিস্তারিত আলোচনা আল্লাহ কুরআনী করেছেন শয়তান সম্পর্কে আল্লাহ বকরবুল আলামিন বলেন ইন্দান দু আমরা মুসলমান মাত্র এতটুকু বুঝি কোরআনে কারীমের মধ্যে আল্লাহবুল আলমিন পরিষ্কার একটা কথা বলে দিলে এটা আমাদের জন্য মানার জন্য যথেষ্ট হয় তাই না আমার উন্নতেরা হয়তো একটা জমানা হবে এই কথাগুলো বুঝবে না শয়তানকেও হয়তো বন্ধু বানায় ফেলবে এই জন্য শক্ত করে আল্লাহ প্রথম বলতেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের দুশ্মন শুধু এত যুগ বলে দুঃমন কি কিন্তু দুঃখনে মনে করি আদু শান তোমাদের দুশ্মন এরপরে আল্লাহ বলেন দেখো কি কিন্তু আবার বন্ধু মনে করা শুরু করো না হ্যাঁ এবং আমাদেরকে আরো সতর্ক করার জন্য আল্লাহ বলেন এই শয়তান্তে তোমরা দুশ্মন হিসেবেই মনে করবো প্রথম নম্বর দুশ্মন আমাদের মুসলমানদের মানুষের প্রথম দুশ্মন শয়তাল সম্পর্কে কোরআনের এই বাণী সংক্ষিপ্ত প্রকারের দুশন হইল মানুষের মধ্যে এক হইল আহলে কিতাব তথা ইবুদি এবং খ্রিস্টান দুই নাম্বার মুশ্রেক তিন নম্বর মুনাফেক আল্লাহরুল আলমিন কোরআনে করিমের মধ্যে পরিষ্কার বলেছেন আরবি ব্যাকরণে লতাজি দান্না এখানে দুইটা তাকিব বলা হয় অর্থাৎ দুইটা গুরুত্ব দেওয়া দুই বার অর্থাৎ অবশ্যই অবশ্যই আপনি পাবেন এরপরে আরেকটা শব্দ ব্যবহার করেছে আসাদ মানুষের মধ্যে সবচেয়ে কঠিন দুশ্মন হিসাবে পাবেন আয়াতের তর্জমা হইল দারিদান আপনি অবশ্যই অবশ্যই মানুষের মধ্যে সবচেয়ে বড় দুশন সবচেয়ে বড় দুশ্মন হিসাবে আপনি পাবেন তাকে বলনা দিই না আশ্রত সাথে খ্রিস্টানদের কেউ একসাথে করেছেন এর মানি হলো এইখানে ইহুদি দ্বারা উদ্দেশ্য হল আহলে কিতাব ইহুদিদের সাথে দুশ্মন হিসাবে খ্রিস্টানরাও আছে। এটা আয় অন্য আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ পরিষ্কার বলছেন এবং যারা আল্লাহ সাথে হে আমার প্রিয় ভাইরা এই জন্য আজকে এই মৌলিক বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে আমাদের অবস্থা হলো এমন আমরা মুসলমানদেরকে পারস্পরিক দুঃস্পন হিসাবে মনে করি অনেক আমাদের মধ্যে যে সমস্ত মুসলমান গ্রুপ আছে গুমরা ওদেরকে আমরা দুঃখেদের কিন্তু এর বিপরীতে আল্লাহ যাদেরকে আমাদের প্রকৃত দুস্পন বলতেছেন আমাদের মধ্যে গুমরা যে সমস্ত ভাইয়েরা আছেন যে সমস্ত গ্রুপ আছে ওই সমস্ত গ্রুপের মদতদাতাও মূলত এই ইহুদি এবং চিৎকারেরা আমাদের মধ্যে আজকে দুনিয়ার অবস্থা আপনি লক্ষ্য করেন অনেক ভাইরা আমাকে আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আপনি যেই ধরনের কথা বলেন কি দরকার লাগছে ইহুদিরা আমাদের দুঃশনী করার জন্য ইহুদিরা কেন আমাদের সত্য হবে আমি তো জানি না কেন শত্রু হবে আমরা তো বলি না আমাদের শত্রু কিন্তু পরিস্থিতি আপনি সামনে আনেন দেখবেন মুসলিম জাতির সবচেয়ে বড় দুশন ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলিম আজকে আপনি সারা দুনিয়াতে দেখেন সারা দুনিয়াতে আমাদেরকে আগ্রাসে হামলা করে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হয় যেখানে মুসলমান সেখানে মুসলিম নিদর্শন হয়েছে ভাইরা আজকে ওরা যে আমাদের দুষ্কন কোরআন চোদ্দশো বছর আগে বলে দিছে কিন্তু ওদের আচরণের মাধ্যমেও সেটা ওরা প্রমাণ করতেছে এজন্য এক আমাদের এক উস্ত বলছিলেন ইহুদি খ্রিস্টানরা যদি কোরআনকে ভুল হিসাবে প্রমাণিত করতে চায় ইহুদি খ্রিস্টানরা তো বলে কোরআন বুল এই সেই তো হুজুর বলতেন ইহুদি খ্রিস্টানরা যদি কোরআনকে ভুল হিসাবে প্রমাণ করতে চায় তাহলে তাদের সবচেয়ে সহজ হইল মুসলমানদেরকে বন্ধু মনে করে দেব বুঝেন নেই কারণ দুশ্মন আমরা তো তোমাদের বন্ধু কিন্তু সম্ভব হবে না এদের জাত এদের ঘোরাটা শুরু হয়েছে মুসলমানদের দুঃশনির্বাধ করে এবং পর্যন্ত এই ইহুদি এবং খ্রিস্টান এবং মুসিকরা আল্লাহ নবীর ইসলাম এই দেশে ইসলাম দুনিয়াতে আসার প্রথম থেকে নিয়ে আল্লাহ বিশাল কালিমালে পড়ের জন্য খ্রিস্টান এবং মুসেক সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে এক মুসলিম জাতির উপর যে হামলা শুরু করেছে আমার প্রিয় ভাইরা আমি যে আয়াতে কারিমাতেনাবাদ করেছি এই আয়াত শুরু করার আগে আল্লাহর্বুল আলমিন এই পৃষ্ঠার শুরু দিক দিয়ে বলতেছেন হে মুসলমানগণ হে ইমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানায় না কেন আল্লাহ নিজেই বলতেছেন তোমরা ওদেরকে বন্ধু বানায় না এরপরে আল্লাহ বলতেছেন যদি বানায় ফেল্ তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর এই হুকুমকে উপেক্ষা করে দুনিয়ার কোন দুনিয়ার লোভে ক্ষমতার লোভে বা তাদের ভয়ে তোমরা যদি তাদেরকে বন্ধু মনে করতে শুরু করো আল্লাহ বলেন মিনকুম তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে ওরা তাদের মধ্য থেকেই হয়ে যাবে ওরা তাদের মতোই বেইমান হয়ে যাবে তোর আনে ক্যারিমের এই আয়াত সহ অসংখ্য আয়াতে আল্লাহ পরিষ্কার আমাদেরকে এই কথা জানিয়ে দিচ্ছেন যে ইহুদি এবং খ্রিস্টান এই দুইটা জাতি তোমাদের চরম দুঃখ বলছেন দেখো এদেরকে বন্ধু বানায় না অসংখ্য মধ্যে পরিষ্কার বারবার বলতেছেন দেখো ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কিন্তু বন্ধু বানায়ও না এরা একে অপরের বন্ধু কিন্তু আজকে আমাদের অবস্থা হলো আমরা নিজেরা একে অপরের সত্যতা করি কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের সামনে আমরা অত্যন্ত নরম নিজেদের মধ্যে মনোমালিন্যের যে মাঝে মধ্যে পত্রিকায় আসে এটা ওদের নিজেদের মধ্যে কিন্তু মুসলিম জাতিকে কেন্দ্র করে তারা সব এক অভিন্ন আল্লাহ আল্লাহ রসুল পরিষ্কার বলছেন আলকুসরু মিল্লাতুন ওয়াহিদা যত কুসুর আছে যত কুসুর আছে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে না আলকুস্রিল্ ওয়াহিদা কুফুর সব এক নাম ইহুদি হোক নাম খ্রিস্টান হোক নাম হিন্দু হোক নাম বৌদ্ধ হোক নাম মনে করেন অন্য জাতি হোক মুসলমান করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে তারা সব এক ও অভিন্ন তাদের মধ্যে কোন ধরনের বিরুদ্ধ দেখা যায় আপনি আজকে সারা সারা পৃথিবীর অবস্থাটা দেখেন ইউরোপ আমেরিকা চীন জাপান ফ্রান্স সব কিন্তু এক মুসলমানদেরকে ধ্বংস করার ক্ষেত্রে মুসলমানদের বদনাম করার ক্ষেত্রে সব এক ঠিক না এগুলা এগুলো তো আমরা সবাই বুঝতেছি কিন্তু আল্লাহ কোরআন কেরি মতো চোদ্দশো বছর আগেই বলে গেছে সবে অত্যন্ত আশ্চর্য হয়েছি বাংলাদেশে একটা সংগঠন হয়েছে সংগঠনের নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামটা শুনছেন আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওদের দাবি হইল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ঐক্যবদ্ধ হয়েছে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে এই দেশে বসবাসরত সমস্ত ধর্মের লোকেরা একসাথে হয়ে তৈরি করতে হয় তাহলে মুসলমান এখান থেকে বাদ কেন মুসলমান কি মানুষ না কখন বললেন মুসলমান কি মানুষ না মুসলমান কি কোনো জাতি না যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নামে উদ্দেশ্যে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কক্ষ পরিশোধ করতে হয় তাহলে এর মানে কি এই দেশের মুসলমান কোন মানুষ না আমার প্রশ্নটা বুঝেন নাই আপনারা এটা শুধু আমার প্রশ্ন না আপনাদেরও প্রশ্ন আপনারা জানেন এবং সেখানে এরপরে আমি খবরও পাইছি অনেক হিন্দু বাইরা আমার সেদিন শুনছেন আপনারা সংখ্যালঘুদেরকে ইসলাম কতটুক মর্যাদা দিচ্ছে এই দেশে মুসলমানদের সাথে সংখ্যালঘুরা বসবাস করার জন্য। সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা করে আজকে এই কথাটা বলতেছি এই জন্য কেউ ভুল বুঝবেন না আমাদেরকে দুঃখ লাগে এইগুলো আমাদের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভ্যানারে এই বাংলাদেশে কিছু মানুষ এরকম বক্তব্য দিচ্ছে জাতীয় পত্রিকায় সমস্ত বক্তব্য প্রকাশিত হয়েছে বক্তব্য দিচ্ছে এই দেশ নাকি মুসলমানের দেশটা মুসলমান এই দেশে থাকতে হইলে এটা দেশ মুসলমানের দেশ না মুসলমানের দেশে থাকতে হইলে পাকিস্তান অথবা সৌদি আরবে চলে যান আমার এই কথাটা হয়তো আপনার কাছে ভালো লাগছে না মিথ্যা বলতেছি না আসছে বাংলাদেশ হিন্দু পক্ষ খ্রিস্টান এই বক্তব্য দিয়েছেন আমি জিজ্ঞেস করতে চাই এই বক্তব্য কি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বক্তব্য না অসাম্প্রদায়িক বক্তব্য এদেশের মুসলমানদের কি মুসলমান মানুষ মনে হয় না আমাদের কি কোনো জাতি মনে হয় না ওই বক্তব্যের পরে এখন আমরা তো আমাদের যেহেতু আমাদের উপর কথা আসছে আমরা আমাদের জাতির ঐতিহ্যের পর ইতিহাস খুঁজতেছি আলহামদুলিল্লাহ আমরা ইতিহাস পাইছি শুনামো আপনাদেরকে এই দেশে ইসলামের ইতিহাস কি এই দেশের যদি কোন ধর্ম যদি এই দেশের স্থায়ী ধর্ম হয় সেটা ইসলাম থেকে যাবেন। আমাদের গবেষণা হলো ইসলাম যখন শুরু হয় দুনিয়াতে তখন থেকে এই দেশে ইসলাম প্রচারণা শুরু হয়েছে যখন ইসলামের দাওয়াত শুরু হয় দুনিয়াতে এটা ঐতিহাসিক ছোট্ট কথা আগে ওলামা একরাম বলতেন ঐতিহাসিক বলতেন এটা নিয়ে অনেক জামেলা হইত অনেকে বিশ্বাস করতেন অনেকে বিশ্বাস করতেন না আমাদের জন্য শুভ সংবাদ হলো গত দুই সালে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের একজন বরেণ্য আলেম মাওলানা উবৈদুর রহমান খান নদী ঐতিহাসিক ব্যক্তিত্ব ওনার রেফারেন্স দিয়ে সৌদি সরকার গবেষণা করে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম আসে ছয় শত ওহিয়াশে সবাই জানি এই ওহিয়াশার সপ্তম বছর ছয় শত সতের খ্রিস্টাব্দে আল্লাহ নবীর একজন সাহাবি উনার নাম মালিক ইবনে ওয়াহাইব বিশিষ্ট চীনে যাচ্ছিলেন খ্রিস্টাব্দে চীনে যাওয়ার পথে উনাদের পানির প্রয়োজন হয়েছে সমুদ্রে লবণাক্ত পানি ওই পানি ব্যবহার করা যায় না খাওয়া যায় না করা যায় না এই জন্য আশপাশের কোনো এলাকাতে মিঠা পানি থাকলে ওইখান থেকে পানি জাহাজের মধ্যে পানি নিয়ে নিতেন রিজার্ভ করে নিতে। ওনাদের পানি শেষ হয়ে গেছে নতুন মিঠা পানির একটা এলাকা ছিলেন। ওই এলাকা খুঁজা অবস্থায় যখন খুঁজে তখন ওনাদের জাহাজটা বাংলাদেশের খুলনা অঞ্চলের পাশে ছিল আর ওনারা ওইখান থেকে দেখলেন যে ওই এলাকাতে সবুজ সবল গাছ দেখা যায় উপরে পাঠি দেখা যায় সুতরাং এখানে হয়তো নিচে মিঠাপানি থাকবে আরো তিনজন চারজন সাহাবি ছিলেন উনারা পানি নেওয়ার জন্য এই অঞ্চলে অবতরণ করছেন ঐতিহাসিকভাবে সেটা প্রমাণিত হয়েছে সৌদি সরকার দুই সালে সেটা স্বীকৃতি দিয়ে তাদের সুন্দরবন আমাদের বাংলাদেশের অবতরণ হয় এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আল্লাম নবীর সাহাবিরা একটা দেশে আসবেন মুসলমান উনি ওনারা ইসলাম দিয়া যাবেন না কি বলেন আল্লাম নবীর কাছে ইসলাম যখন করেছেন এই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন আলুর দিশা পাইছেন অন্ধকার থেকে আলুর পথে পাইছেন আলুর পথে আসছেন এইখানে যেহেতু আল্লাহ নবীর ছয় শত সত্তর ওই সাহাবির কবর এখনো চীনে আছে চীনের একটি মসজিদে উনিশ পর্যন্ত ওই সফরে আর মকটায় ফিরা যান নাই আগমন করেছিলেন এবং তখন সাহাবিদ মালদীব এবং তার স্বাধীনরা এই দেশের অমুসলিমদের কাছে ইসলামের দাওয়া ছিল এই জন্য আরো দেশ মুসর দেশ বুঝলো সারা দুনিয়া জায়গায় আরৎ দেশ মুসলমানের দেশ কেন আল্লাহ সেখানে কোরআন নাজি হয়েছে সেখানে ইসলাম শুরু হয়েছে সেখানে সুতরাং ইসলামের শুরু আগে সেখানে কি ছিলাম ছয় শত সত্তর খ্রিস্টাব্দে যদি আল্লাহ নবী সাহেব এই দেশে আগমন করেন এবং উনাদের মাধ্যমে তখন ইসলামের দাওয়াত এই দেশে আসে তাহলে এর অর্থ হলো মক্কা থেকে মদিনাই হিজরত মদিনাই ইসলাম যাওয়ার আগে মক্কা থেকে রসুল মদিনাই হিজরত করার আগে দেশে ইসলাম এসেছে অর্থাৎ পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন আপনার ইসলামের শুরু শুরুলগ্নে যেই সমস্ত ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করেছেন ওই সমস্ত ভূখণ্ডের মধ্যে একটি ভূখণ্ডর নাম আরব ভূখণ্ড আরেকটি ভূখণ্ডের নাম হিন্দুস্তানের ভূখণ্ড আমি তাদেরকে অনুরোধ করবো ভদ্রতার সাথে বলবো তোমরা ইতিহাস অধ্যয়ন করবো তোমরা ইতিহাস অধ্যয়ন করো এই দেশ ইসলামের দেশ এই দেশ মুসলমানের দেশ দেশ এই দেশের দেশ এই দেশ মুসলমানের দেশ এই দেশের চোদ্দ দেবক মুসলমানরা ধর্ম পালন করে আসছে চোদ্দ হিন্দু হোক বৌদ্ধ হোক বা অন্য কোন জাতি হোক মনাফিক হোক এককভাবে হোক বা সম্মিলিত ভাবে এক একদিনের জন্য চোদ্দশো বছরের মধ্যে এই দেশের স্তমকে বন্ধ করতে পারে না এই দেশে পৃথিবীর বিভিন্ন দেশ মুসলমানদের দেশ কিন্তু মুসলিম ঐতিহ্যকে অনেকেই ধ্বংস করে ফেলছে আছে না এবং বুখারাজরকন্দের কথা যদি বলি বোখারাজ সমরকন্দের অবস্থা আমরা সবাই জানি এখন কি রাশিয়ার এলাকাগুলো গুলামাইকামের জন্মস্থান ছিল সেখানে ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম হেদায় হোসানের সহ আমাদের এলমি জগতে ইসলামের মূল কেন্দ্রবিন্দু যে সমস্ত গুলামারা আছেন ওনাদের জন্ম মুখারা সমর্থন সেই বুহার আসমর্থন দুঃখের সাথে বলতে হয় সেটা ইসলাম নাই ব্যাথা আমাদের ইচ্ছা আমাদের পরিকল্পনা যে আমরা আমাদের সেই ঐতিহ্যগুলো আবারই ছেলে দখল করব। এটা তো আমাদের দুঃখ যারা আপনি স্পেনে যান স্পেনের অবস্থা মুসলিম ঐতিহ্যের অবস্থা আমরা সবাই জানি আমাদের পাঠ্যপুস্তকের গুলো আছে কিন্তু ইসলাম ছিল এক সময় খুব গৌরবের সাথে বিপরীত বাংলাদেশের অবস্থা একটু অন্যরকম হয়তোবা এই দেশে ইসলামী খেলাফত কখনো হয় কিন্তু ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হয় নাই হয়তোবা কিন্তু এই দেশে আল্লাহ নবীর দূরের কথা একদিন এক মুহূর্তের জন্য এই দেশের মসজিদ থেকে আদাল বন্ধ হয় একদিনের জন্য এই দেশের কোন মসজিদ থেকে আদাল বন্ধ হয় না পঁচানব্বই পার্সেন্টের বেশি মুসলমান এরপরে ওই দেশে মুসলমানের দেশ নয় তাদের এই সমস্ত বক্তব্য গুলো সাম্প্রদায়িক বক্তব্য নয় কথা যদি বলেন বাংলাদেশের মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজিব দেখাইছে পৃথিবীর দ্বিতীয় নজির নাই এই দেশে এই যে বললাম মুসলমানদের পাশাপাশি হিন্দুরাও বসবাস করতেছে এই চোদ্দশো বছরের মধ্যে আপনি এমন একটা গঠনা দেখান খোঁজা দেওয়ার কারণে মুসলমানরা এই দেশে আমরা এই বাংলাদেশে প্রায় আটশো বছরের মতো মুসলমানরা শাসন করছে ইসলামী খেলা সবসময় ছিল না বাকি আটশো বছর মুসলিম শাসকরা শাসন করছে ওই আটশো বছরেও কিন্তু আমাদের শাসন ক্ষমতা আমাদের হাতে ছিল কিন্তু আটশো বছরের মধ্যে একদিন পত্রিকা আসে ফেরা করে মুসলমানরা করে না আলেমদের নির্দেশ হয় না আলেমদের খোঁচাতে হয় না বরং এগুলো দমন করে রাখতেছেন আলেমরা এর বিপরীতে যদি আমরা ভারতের কথা চিন্তা করি ভারতের অবস্থা আপনি দেখেন ভারতে মুসলমান সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ঠিক না ভারতে মুসলমানরা এত শান্তিতে আসে দুনিয়ার কোথাও মুসলমানরা এত শান্তিতে নেই তাই না এমন ভারতে মুসলমানরা যা দেখেন সবচেয়ে কঠিন পরিস্থিতির শিকার ভারতে মুসলমান ভারতে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমরা মুসলমানরা সংখ্যালঘু ভারতে আমাদের উপর বারবার হামলা করা হয় আমাদের মসজিদ ভাঙা হয়েছে আমাদের আসে না এরপরে আমরা অসম্প্রতি আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই যদি এর প্রতিশোধ নীতি গিয়ে যদি আমরা এই কথা বলতাম ভারতে যদি আমার মসজিদ ভাঙা হয় বাংলাদেশে কোন মন্দির থাকতে পারবে না এই কথা বলি না যদি কোন হাদিস সেদিন যদি বক্তব্য দিতেন ভারতে বাপরি মসজিদ ভাঙলা হয়েছে বাংলাদেশের কোন মন্দির থাকতে দেওয়া হবে না এই দেশে একটি মন্দির স্থায়ী ভাবে থাকতে পারতো কিন্তু আপনি ইতিহাস দেখান ভারতে আমার বোনদের ইতন করা হয় ভারতের নারীদের ইজত হরণ করা হয় ভারতে আমার ভাইদেরকে শহীদ করা হয় বাংলাদেশের কোন আলেম আজ কথা বলে নাই ভারতে যদি আমার আমার থাকে বাংলাদেশে কোন সংখ্যালঘা ইজ্জত সংরক্ষিত থাকবে না এই ধরনের বক্তব্য ওলাভাই করাম দিচ্ছে এরপরেও সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ওলা এরপরে আপনারা যদি সুচ্ছার না হোক যদি না হোক যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে না পারো কোনো জাতাদের উৎসানির কারণে এই হয় যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখি আমরা ওলামাই করাম যখন যে যেইভাবে শান্তিপূর্ণ কথা বলি সংখ্যালঘু এর অধিকারের কথা বলি সেইভাবে তোমরা ওইভাবে থাকো এই ধরনের বক্তব্য বন্ধ করেন যদি এই ধরনের বক্তব্য দিয়া হিন্দু বা মুসলিমদের দুশ্মনদেরকে চিনতে হবে সংখ্যালঘুদের কথা যেহেতু বললাম সংখ্যালঘুদেরকে ইসলামকে অধিকার দিয়েছে সেই কথাটাও বলে দেয় আল্লাহ নবী পরিষ্কার ভাষায় আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন পরিষ্কার বাসায় রসুল করে গেছেন ও মুসলমান তোমাদের সাথে বসবাসরত তোমাদের সমাজে যারা বসবাস করে তাদেরকে পূর্ণ নিরাপত্তা যদি তোমরা দিতে ব্যর্থ হও তোমাদের জীবক তোমাদের জানা সত্যে তোমাদের আশপাশের কোন সংখ্যালঘুদের উপর যদি কেউ করে তোমাদের তাদের দুলুম থেকে বাঁচানোর জন্য তাদের অধিকার রক্ষা যদি তোমরা না করো তাদের শান্তিপূর্ণ মন্দিরের ভিতরের মুক্তির নিরাপত্তার ব্যবস্থা যদি তোমরা না করো আল্লাহ রসুল বলেন আমি আল্লাহ নবীর এই শিক্ষা থেকে এই শিক্ষার উপরে এতদিন চোদ্দশো বছর যাব আমরা অটল থাকার কারণে এই চোদ্দশো বছরের মধ্যে এই দেশ এই দেশের সংখ্যালঘুদের উপর কখনো হামলা হয় নাই আমরা সবাই হিন্দু বৌদ্ধান সঠিক রাখতে চান তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন অসাম্প্রদায়িক উস্কানি দিয়ে এই দেশের মানুষের মধ্যে গণ্যগোল সৃষ্টি এগুলো সব এই যে যে আয়াতের কারিমাগুলো আগে বলছে আপনাদেরকে সব এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র এগুলো তৃতীয় দুশ্মন আমাদের মুনাফেক তারা মুনাফেক মুনাফিক কাকে বলা হয় মুনাফিক কি জিনিস খুব সংক্ষেপে বুঝেন আল্লাহর্বুলা আলম কোরআন কারিমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে মুনাফিকদের বিস্তারিত আলোচনা করেছেন পুরা একটা সুরাই নাজির হস্তেন মুনাফিকদের ব্যাপারে সুরাতের মুনাফেকনাফিক إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول والله يشهد إن المنافقين لكاذمين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وإذا لقوا لق لق الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نهتم استهزئون هل يجب أن يكونوا আর কোন সংজ্ঞা হইতে পারে না আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন মুনাফেক বলা হয় মুনাফেক আল্লাহর্বলমিন বিস্তারিত বুঝাই গেছেন রসুলের জমনা এই মুনাফেক ছিল এখন এই সমস্ত মুনাফিকরা আছে শয়তান আমাদের দুশ্মন ইহুদিরে আমাদের দুশ্মন খ্রিস্টানরা আমাদের দুশ্মন মু হিন্দু বৌদ্ধ যারা আছে ওরাও আমাদের দুশ্মন সাথে সাথে মুনাফেকরাও আমাদের দুশ্মন বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় মুনাফেক দুইটা গ্রুপ আছে একটা হলো কাদিয়ানি আর একটা শিয়া কি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ধরনের কথা বলার কি দরকার এই ধরনের কথা এতদিন বলি নাই এখন কেন বলতেছি ওলামাই বলতেন না এখন বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে শিয়া কি জিনিস আগে এই দেশের সাধারণ মানুষ জানত না কিন্তু এখন পত্রপত্রিকায় অহরহ শিয়াদের হচ্ছে। এবং আমি কয়েকটা প্রিন্ট করে রাখছি শিয়াদেরকে একটি মুসলিম জাতি হিসাবে এবং শান্তিপূর্ণ মুসলিম জাতি হিসাবে প্রমাণ করতে চায় কিছু কিছু মানুষ এই জন্য আজকে শিয়াদের অবস্থা আমাদেরকে বলতে হয় খুব এগুলা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বিশেষ করে বগুড়াতে শিয়া শিয়াদের একটা আবাদত খানা স্থানীয় এটাকে শিয়া মসজিদ বলা হয় ওইখানে কে তারা হামলা করছে ওই সন্ত্রাসী হামলার পরে পত্রপত্রিকা গুলোর কথা আসতেছে ছেন এইজন্য জন্য জাতিকে সজাগ করার জন্য আমাদেরকে বলতে হচ্ছে শিয়া জিনিস বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় মুনাফের দুইটা গোষ্ঠী একটা কাদিয়ানি একটা শিয়া যারা নিজেদেরকে মুসলমান দাবি করে যাদের লিফেটের মধ্যে মুসলমান দাবি আছে যাদের লিফেটের মধ্যে কালিমা লেখা হয় যারা নিজেকে মুসলমান দাবি করে রসুলের উন্মদ দাবি করে কিন্তু অন্তর কুফুরি কাদিয়ানিরাও কাহের ভূখণ্ড কে ধ্বংস করার জন্যে মুসলমানের ভিতরে ভিতরে সংঘাত সৃষ্টি করার জন্যে মুসলমান নাম দাঁড়িয়ে একটি ইহুদিদের গ্রুপ তৈরি করে ওই গ্রুপের নাম দেওয়া হয় শিয়া আজ পর্যন্ত তারা আছে এই শিয়াদের অবকর্মের মাধ্যমে শিয়াদের প্রচেষ্টায় শিয়াদের প্রচেষ্টায় শহীদ করা হয় শিয়াদের প্রচেষ্টায় হজরত উসমানকে শহীদ করা হয় শিয়াদের কাজের শিয়াদের কর্মফল হয়। এই শিয়ারাই হজরত হুসাইনকে শহীদ করে এই শিয়ারা আজ পর্যন্ত মুসলিম জাতির অনেক বড়ো বড়ো আলেন অনেক বড় বড় ব্যক্তিকে শহীদ করে এবং মুসলিম জাতির মধ্যে ফেটল সৃষ্টি করা সহযোগ্য করতেছে বর্তমানে আমি কিছুদিন আগে মাফি লেগেছিলাম ওইখানে যাওয়ার পরে শুনছি ওই এলাকাতে শিয়াদের দাওয়াত হয় এবং প্রতি সপ্তাহে নাকি মাসে শিয়াদের একটা ইস্তেমা হয় কনফারেন্স হয় শিয়াদের এবং দুঃখজনক যেটা সাধারণ মানুষের মধ্যে অংশান্তর আমাকে বলছেন ওই এলাকার যে প্রকাশ্যে আমাদের সামনে বলছে আব উমর উসমান কাফের এই শিয়াদের ব্যাপারে কথা বলা কি আমাদের অন্যায় জানা দরকার আছে এতদিন যেহেতু ছিল না শিয়াদের ব্যাপারে শুনবেন শিয়াদের অনেক গ্রুপ কিছু মুসলমান কিছু অমুসলমান এটা আছে ইলমি কথা কিন্তু আমাদেরকে এগুলো লেখা আছে এগুলো এক জমানায় ছিল বর্তমান জমানায় শিয়াদের একটা গ্রুপই দুনিয়াতে আছে এর নাম হল শিয়া ইসলাস যারা দুনিয়ার সমস্ত আলমদের লক্ষ্য মতো বললাম আল্লা পরে সমস্ত এবং তারা অহরহ ইন্টারনেটে সার্চ দিকে আপনারা পাবেন অহরহ তারা তাদের বক্তব্য প্রচার করে তারা বক্তব্যের মধ্যে দুয়ার মধ্যে প্রকাশ্য বলে আল্লাহ আহানা উমার আল্লাহনা উমার সুমা আবাবাক এইভাবে এদের এদেরকে মুসলমান বলা যাবে এদের শিয়াদের কোরআন ভিন্ন শিয়াদের আকিদা হইলো কোরআন চল্লিশ পারা দশপাড়া নাকি দেন নাই আমরা ওদেরকে মেরে ফেলবো এই জন্য সত্যি হবে তখন গর্তের দিকে আমাদের কালিমা লাহমদুল রসুল্লাহ আর এদের কালিমা হলো পাঁচ কালিমা লাহমদুল রসুল্লাহ আলী ফসুল্লাহ ও ইমামুল ভাল এদের কালিমা এদের কালিমা আমাদের থেকে ভিন্ন এদের নামাজ আমাদের থেকে ভিন্ন এদের রোজা আমাদের থেকে ভিন্ন এদের হজ আমাদের থেকে ভিন্ন এদের বিবাহী আমাদের থেকে ভিন্ন এদের তালাকের মাস্তা আমাদের মসজিদের ভিন্ন এরপরে আর আবার মুসলমান হয় কি বা আমার প্রিয় ভাইরা এগুলা খুব ভালো করে বুঝেন এদের আরেকটা বড় আকিদা জখন্ডতম আকিদা হলো সবচেয়ে নির্দিষ্টতম এদের আকিদা হলো মনে করে না পরিষ্কার যাদেরকে আপনারা ইমাম বলেন খুমিনি ইরানের বিপ্লবের নেতা ইরানের বিপ্লবকে মুসলিম বিপ্লব ইসলামী বিপ্লব বলা হয় শুনেন পর্যন্ত ইরানের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলা হয় খুমিনিকে ইসলামী লিডার বলা হয়। হয়কে ইমাম বলা হয় আমার ষড়যন্ত্রী মুসলমান নয় বিপ্লব নয় বিপ্লব এটা ইরানের জাতীয় বিপ্লব হতে পারে মুসলিম বিপ্লব নয় এই খুমিনি যাদেরকে ইমাম বলা হয় যাকে ইমাম বলা হয় ইরানের এই ইরানের তথাকথিত মুসলিম বিপ্লবের যে মূল পুরুধার खमिनिर बक्तव्य খুমিনী তার শেষ কয়েকটা বক্তব্যের মধ্যে এই কথা বলছে বিশেষ করে তার মিত্র আগে ওসিয়ত মধ্যে বলছে বাংলাদেশের অনেক লাইব্রেরি তাদের কিতাব পাইবেন কাশরুল আশ্রাহ সহ তাদের অনেকগুলো কিতাবের মধ্যে খুমিনের এই বক্তব্য লেখা আছে আমরা যদি ইরান যদি পফরো আমরা যদি পফরো মক্কা এবং আরব দখল করতে পারি দুইটা কাজ আমাদের উপর ফরজ একটা কাজ হলো আবু বকর আবু বকর এবং উমরের কবর থেকে লাশ উঠায় আমি লালবী নৌজাকে পবিত্র করি এবং তার দ্বিতীয় বক্তব্য যে এবং বক্তব্য এদের নাম হলো শিয়া এখন চিনছেন শিয়া কি জিনিস এখনো যদি কেউ বলে শিয়ারা মুসলমান মানবেন এদের দাড়ি খুব সুন্দর এবং বড় দাঁড়িয়ে সবসময় ওরা দেখলে মনে করবে এরা সবচেয়ে বড় বুজুর্গ কিন্তু শিয়ারা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম কাছের উলামায় কলাম বলতেন শিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চাইতে বড় জঘন্য কাছের কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কাফের বলা হয় ওরাও কাঁফের দাবি করে নিজেদেরকে অমুসলিম হিন্দু দাবি করে কিন্তু শিয়ারা নিজেদেরকে মুসলমান দাবি করে বাংলাদেশে শিয়াদের অবস্থান বাংলাদেশে যেখানে শিয়া আছে যেখানে শিয়াদের মসজিদ আছে এগুলো অমুসলিম এগুলো মসজিদ নয় মুসলিম মসজিদ আমাদের এবাদত খানার নাম মসজিদ আমাদের মুসলমানদের আপাদত নাম শিয়াদের আপাদত খানা কখনো মসজিদ হতে পারে না তবে আমরাই কথা বলি না এই জন্য শিয়াদের মসজিদে বা শিয়াদের হামলা করা হবে কে আঘাত করা হবে আসলে আমরা করি নাই মুসলমানরা করে নাই শিয়াদের মসজিদে বিবাদিয়াতে বগুরাতে যে হামলা হয়েছে আসলে মুসলমানরা করে নাই সেটা ইহুদিদের একটা ষড়যন্ত্র ছিল এর প্রমাণ কি এর প্রমাণ হলো এই শিয়াদের মসজিদে হামলা হওয়ার পর দুই তিনজন মানুষ মারা গেছে দুই তিনজন মানুষ মারা গেছে এরপরে বিবৃতি আসছে ইউরোপ থেকে বিবৃতি আসছে আমেরিকা থেকে বিবৃতি আসছে যুক্তরাজ্য থেকে লন্ডন থেকে কি যে বাংলাদেশের মতো একটি সাম্প্রদায়িক সম্প্রীতিময় দেশের মধ্যে সবচেয়ে মুসলিম মুসলমানদের বিভিন্ন গ্রুপের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় গ্রুপ শিয়াদের মসজিদে হামলা করা হয়েছে এটা তো বড় জহল্য অপরাধ এই অপরাধের জন্য আমরা নিন্দা জানাই এরপরে এমন কোথাও আমেরিকা এবং যুক্তরাজ্য দুই জায়গার বিবৃতির মধ্যে এই কথাটাও ছিল বাংলাদেশ সরকার যদি তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমাদের সহযোগিতাকে আমরা নাই। এই বিবৃতি প্রমাণ করে এই মসজিদে মুসলমানরা হামলা করে নাই বরং যেই ধরনের সুতা ব্যবহার করে এই ইউরোপ এবং আমেরিকা খ্রিস্টানদের শক্তি শান্তিপূর্ণ আমাদেরকে সচেতন হতে হবে ফ্রান্সে একশো ছাতান্ন জন আপনাদের নাগরিক মারা গেছে আপনাদের কাছে কষ্ট লাগছে কারণ এগুলা মানুষের রক্ত আফগানিস্তানের ষোল লক্ষ মুসলমানের রক্ত রক্ত ছিল ইরাকের এই ফ্রান্স আমেরিকা ইউরোপ মুসলমান ভঙ্গ হয়েছে তাদের হামলার শিকার হয়ে তিরিশ লক্ষ মুসলমান দেশ থাকতে বাধ্য হয়েছে তাদের ষড়যন্ত্রের ফলে এগুলো কথা বলল না এগুলো মানুষটা এর কি এর মানে ওদের কথাবার্তা ওদের বক্তব্যে মুসলমানদের বিরুদ্ধে একটা অপ্রচার করা হয়েছে যে মুসলমানরা নাকি হামলা করছে বুঝেন নাই মুসলমানরা হামলা করতে হয় না ফ্রান্সের অবস্থা ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে সারা দুনিয়াতে মুসলিম জাতির পর্দার বিদানকে সবচেয়ে সর্বপ্রথম উপহাস করেছে তোমরা মুসলমানদেরকে মার ইরাকে হামলা হইছে ফ্রান্সের ফ্রান্সও সেখানে সহযোগিতায় ছিল আফগানে হামলা হইছে ফ্রান্স সহযোগিতায় ছিল বর্তমানে সিরিয়াসহ যে সমস্ত মুসলিম দেশগুলাকে ধ্বংস করা হচ্ছে ইউরোপে আমেরিকা সহযোগিতায় ফ্রান্সও তোমরা মুসলমানদেরকে মারবা না সেই দুনিয়া মুসলমানদের হামলা করতে হবে না আমরা পরিষ্কার বলছি এবং যে ব্যঙ্গচিত্র করা হয়েছিল সেই ব্যঙ্গ চিত্রের পর ছাপানো হয়েছিল ওই ব্যঙ্গ ও কারা র্যালি করছে এবং সেইখানে তারা বক্তব্য দিয়েছিল বিশ্ব নেতারা যে যারা পত্রিকা ছাপাই তোমরা আবার ছাপাও আমরা তোমাদের পিছনে আসি তখন ওই বছরেই বিভিন্ন সর্বোচ্চ যে কাজ যে বেহাদবি করে ফেলেছে অনুরতি মধ্যে হয়তো সেদিন আমরা থাকবো না কিন্তু এই দেশের মুসলমান আমাদের সেই বক্তব্য সেদিন স্মরণ করবে এই দুনিয়াতে অল্প কয়েক বছরের মধ্যে আল্লাহ গজবের মাধ্যমে হোক অথবা নিজেরা কুন্দলের মাধ্যমে হোক ফ্রান্স আমেরিকা ইউরোপ সহ ইসরায়েল রাশিয়া থেকে নিয়ে ভারত পর্যন্ত সমস্ত কুফুর শক্তি আল্লাহর দুশ্মের শক্তি রসুলের দুশনদের শক্তি মুসলমানের দুশ্মের শক্তি যত কাঙ্ক্ষা হয়ে যাবে সেই দিন আর বন্ধু মনে না করি আমরা যেন ওদেরকে বন্ধু মনে না করি ওদের কাজ কারবার ওদের টেকনোলজি যেগুলো পত্রপত্রিকা আসে এগুলো দেখে মুসলমানরা মনোনয়ন করবেন না বদলা হিনুকে ফিরি যে ইউরোপ এমন করে ফেলছে আমেরিকা এত শক্তি অর্জন করে ফেলছে রাশিয়া জিনিস তৈরি করে ফেলছে ওদের সামনে ওদের মনে বেশি বেশি করে ওল্লাহ হিনুকা ফিরিন এই আয়াতের বেশি বেশি জিকির করে সযন্ত্র করতে পারে যত শক্তি অর্জন করতে পারে সব শক্তি আল্লাহ সুতরাং আমাদেরকে সেইভাবে থাকতে হবে তাদের ষড়যন্ত্র দীক্ষা তাদের শক্তি দীঘা কোন জিনিস তৈরি করে শেষ এই কারণে আমাদের মনে অনেক দুর্বলতা আসে এজন্য জন্য কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন দেখো অনেকে বলে না যে ইহুদিরা এখন এখন এইভাবেই চলতে হবে কাফেরদের বড় শক্তি হয়ে গেছে কাফেরদের বড় শক্তি গেছে দেখো কাফেরদেরকে তোমরা সন্তুষ্ট করতে পারব না কাফেররা শক্তিশালী হয়ে গেছে তাদের ভয়ে তোমরা চুপ করে থাকলে তারা সন্তুষ্ট হবে না তাদের কথা তোমরা উকলে আর বসলে তারা সন্তুষ্ট হবে না যদি তোমরা তাদের কথা মতো চলো তাদের কথা মতো সমাজ দেশ পরিচালনা করো দেখো তাদের মতো ইহুদি আর খ্রিস্টান হয়ে যাওয়া পর্যন্ত ইমান বৃদ্ধি করা পর্যন্ত তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না হয়েও আমেরিকা বা এই সমস্ত কুফুরাষ্ট্রগুলাকে খুশি করার জন্য কম কাজ করে নাই থেকে কোরআন সিদ্ধ করা হয়েছিল কই সেই ইউরোপ আমেরিকাই তো সাদ্দাম হুসাইন কে ভাসি দিব তাই নাই বুঝেন নাই আপনারা লিবিয়ার অবস্থায় সব জায়গায় অবস্থা দুনিয়া যেখানে দেখবেন মুসলমান যদি হয় অন্তরে ইমান থাকে আল্লাহ করে বলি কোরআনের আয়াতের উপর ইমান রেখে বলি আল্লাহ বলেন হাত্ত্বের হম তাদের ধর্ম গ্রহণ করে বেমান না হওয়া পর্যন্ত তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন এই জন্য আসুন নিজেদের ঐতিহ্য নিয়ে নিজেরা বেঁচে থাকি নিজেদের ঐতিহ্য নিয়ে নিজেরা বড় হই নিজেদের আসল চিনতে শিখি নিজেরা কি আমরা কী ইসলাম কি মুসলমান কি জানি শিখি নিজেদের মধ্যে কুন্দন নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে দরাদরি বন্ধ করে সমস্ত মুসলমান হয়তোবা গুনাগার হয়তোবা মদ খায় হয়তো বা গাঁজা খায় হয়তোবা নামাজ পড়ে না কিন্তু মুসলমান সবাইকে এক সাথে এক প্ল্যাটফর্ম তৈরি করে আসল সারা এই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সহ সমস্ত অমুসলিম সংখ্যালঘু সহ আমরা সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে সুস্থভাবে সুশৃঙ্খলভাবে এই দেশে বসবাস করি আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন সমস্ত অপশক্তির থাবা থেকে এই দেশকে আল্লাহ হেফাজত করেন আল্লাপাক রবুর আলমিন ইহুদি খ্রিস্টানদের স্বজন থেকে আমাদেরকে হেফাজত করেন তাদের কালো চোখ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের মুসলমানদেরকেও ইমানের হওয়ার তৌফিক দান করেন ইমান শিখার ইমান বুঝার তৌফিক আল্লাপাক আমাদেরকে দান করেন আল্লাপাক আমাদেরকে সকলকে কবুল করেন আলোচনাগুলো আলোচনাগুলো যদি প্রয়োজনীয় হয় আল্লাপাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এইভাবে ক অনায়ী কৃতষনা অনুযায়ী জের ইমানকে যাসাই করা মিজের ইমানকে তৈরি করা তফিক আল্লাবা আমাদেরকে দান করেন। আমিনিম আফতা হওয়ানা আনির হামু বিলদা হিরপ রাদান স যদি ফিরে পেতে চাই। হিংসা বিদ্্যেষ ভুলেে গিয়ে সকললে। হতে হবে মূমি ভাই ভাই। प्रकाश्य शत्रस्लिम शासक मुस्लिम शासक थे यहुदीना सारा नास्तिकांी मने करो ना प्रकाश शत्रा टा गोलमिम शासक थे हिंसा विद्वेश भूले गा भाई भाई शाश्वत शांति चिर सफलता ঐক্যের বিকল্প কোন কিছু নাই শাশ্বত শান্তি চির সব ধরাই যদি ফিরে পেতে চাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলে হতে হবে মুমিনেরা ভাই ভাই शाश्वत शांति चिर सफलता हिंसा विद्वेश भूले गमिने भाई भाई